বন্দুরপন্দ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নিসহিত শ্রীনন্দনন্দনঙ্গবন্দে রাধিকা চরণোদ গোপীজন সামুত বৃন্দন মনোহর বঞ্ছাশ কৃ পা সন্ন্ধু ব্যবচ পতি পাব্য বৈষ্ণবে নম নম মোকিচ পঙ্গু লঙ্ঘত গিৎপা তম বন্দে পরমন্দমাধব বৃন্দী তুলসী দেব প্রিয়া বই কেশবশিপদে দেবী সমো নারায়ণ নমস্কৃতন চৌবন রকম দেবীং কৃষ্ণ ব্যাং তথোজ মুদী সংকি কৃষ্ণ কথোপদেশ গৌরীপত্রস প্রকাশনে সদা গুর্ভক্তিযুক্ত ভোক্তি প্রমদগগোৎ ধ্যাম সদা পিভবগ্নমীষ্টদোহম তেথা শিব বিম ভীতাহতলভবীপ বন্দে মহাপুষতে চর ত্যাক্তদুতুসি তরজ্জলক্ষ্যম ধর্মীষ্টারচা জম মায়ামী গেতম বধাবত বন্দে মহাপুষ তে চর পলবনখ চমনি ছটা বিসুজ কি বধু স্বদর্শি পূর্ণাগর সারমূরি সারাধি কা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীয়ৈত গদাধর শিবাসা দি শ্রী গৌরভক্ত বিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রীয়ৈত গদাধর শিবাধি গৌরভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে আজানু লম্বিত ভুজৌ কনকু সঙ্গীতনৈকিতর গমতাক্ষ শাম্বর দ্বিজ বরু যুগর মালৌ বন্দে জগৎপ্রিয় করু কারুণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম বৈরাগযুগভক্তি সমৃপি तमु প্রভুমাশ্রাম জয় ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভা জানিয়েছেন শিল ভক্তি বিনোদ ঠাকুরের প্রবর্তিত যে ধারা যেটাকে ভক্তি বিনোদ ধারা বলা হয় সেই ভক্তিবিনোদ ধারাকে আমাদের সৌতবাণীর মধ্যে সদা জাগ্রত রাখতে হয় আমাদেরকে ভক্তিবিনোদ ধারাকে স্রৌতবাণীর মধ্যে সর্বদা জাগরুক রাখতে হবে ভক্তিবিনোদ ধারা থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আমরা অত্যন্ত অমঙ্গল বরণ করব ভক্তিবিনোদ ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে আমরা গৌড়ীয় ধারা থেকে সম্পূর্ণরূপে বিচ্ছুদ হয়ে গেলাম ভক্তিবিনোরদ ধারা কখনো অবরুদ্ধ হবে না শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাদ আশীর্বাদ করেছেন কথা দিয়েছেন ভক্তিবিনোর ধারা কখনো অবরুদ্ধ হবে না যদিও ভক্তিবিনোদ ধারা বর্তমান সময়ে দেখা যাবে ফলগু নদীর মতো চোড়াবালির তোলা দিয়ে প্রবাহিত হচ্ছে ভক্তি বিনোদ ধারাকে ভয়ঙ্কর এই কলিযুগেতে অনেক সময় দৃষ্টিগোচর হবে না কিন্তু ভক্তিবিনোর দ্বারা থাকবেন ভক্তিবিনোদ ধারাকে অবরুদ্ধ করা যাবে না ভক্তিবিনোর ধারা গুপ্তভাবে যেমন ফলগুনদী প্রবাহিত হন চোরা বালির ভেতর দিক সেই ভক্তিবিনোর ধারা সেরকমভাবে প্রবাহিত হতে থাকবেন ভক্তিবিনোর ধারা কোনটাকে বলে কাকে বলে ভক্তিবিনোর ধারা जेटा सनतन गोसाई श्रीमान महाप्रभुख पे धारा सनातन गोसाईर जे प्रवर्तित धारा जेटा रूप रघुनाथ धारा स्वरूप रूप रघुनाथर जो बक्तव्य सिद्धांत जे, जे धारा से ही रूपानक धारा से ही भक्तिबीण धारा ভক্তিবিনোর ধারায় অবস্থিত হতে না পারলে অপ্রাকৃত জগতের কোনো কিছুই উপলব্ধি হবে না ভজন রাজ্যে প্রবেশ করা যাবে না সেই জন্য কী পাম্বোধৈস্তম মানে সনাতনতম প্রভুম আশ্রয়ে আমি সেই সনাতন নামক যে পরম কারণিক দয়াল প্রভু সেই প্রভুর चरणे हमें एकान्त भाव आश्रय निल विषय अंधे रहीसी विषय जर्जरित रही अवस्था प्रतिजगत आनंदमय रस सिद्धानी भलो लगसा जड़बद्ध अवस्था महाराज बड़ दुख जनक জড়বদ্ধ অবস্থায় যে কত দুঃখ জীবের সেটা তারা নিজেরা উপলব্ধি করতে পারে না কিন্তু গুরুবৈষ্ণব উপলব্ধি করে গুরুবৈষ্ণব কাঁদেন এক একজনের বিষয়ের মত দেখে কিন্তু তারা বিষয় বিষয়বিষ্টার ক্রীড়া তারা বিষয় সুখকে সুখ করে মানে যেমন ছিল রঘুনাথের পিতা যেটাকে বলেছিলেন মহাপ্রু এরা বিষয় বিষয়বিষ্টার ক্রীড়া বিষয় সুখকে সুখ করে এরা মানে বিষয় বিষ্ঠা এটাকে গায়ে লেপন করা এইটি সুখ মনে করে ওরা এভাবেই চয়চন্দ্র মহাপ্রভু দৃঢ় কথা বলেছিলেন তিনি কখনো চেপে কোনো কথা বলেন নাই আমাদের গুরুবর্গ কাউকে ভয় করেন না আমাদের গুরুবর্গ কাউকে কোনো দিন ভীত হন না কাউর প্রতি যে আমাদের কিছু নিজের সুবিধে বাজ যাবে অতএব শক্তি কথাটা চেপে যায় এরকম ধরনের কথা তারা কোনো দিন অনুভব বলেন নাই সনাতন গোস্বাই আমার মতো বিষয় অনুমত ব্যক্তিকে নরক থেকে তুলে বৈরাগ্য যুগ ভক্তিরসম প্রযত্নই রপায় অযত্মাম অনুভীষ মান কথাগুলো প্রত্যেকটা স্পেকটেকুলার লক্ষ্য করার বিষয় যারা সাধন করবেন বলছেন বৈরাগ্য যুক্ত যে অপ্রাকৃত ভক্তিরস অর্থাৎ যুক্ত বৈরাগ্য অর্থাৎ সেবার রাজ্যের যে অপ্রাকৃত আনন্দময় রস এগুলো সব সমপর্যায় যেটাই যুক্ত বৈরাগ্য সেইটাকেই বিদ্যদ্রুড়ি বৃত্তিতে উপলব্ধি করলে দেখা যাবে সেটা হচ্ছে জন্য যে জড়োসুখগগুলো এমনিই আমার বাদ যায় সেইটাকে বলা বৈরাগ্য যুগ সে বৈরাগ্য যুক্ত যুক্ত বৈরাগ্য সমন্বিত সেই অনন্ত সেবানন্দের যে সুখসাগরের যে অমৃত রস আমাকে জোর করে মুখটাকে হাত করে একটু খা ছোটবেলায় যেমন মা ঝিনুক দিয়ে জোর করে তেঁতো জলগুলো খাইয়ে দিতেন আমার বাছার পেটেতে কৃমি হয়েছে মায়ের যত্ন কেউ করতে পারবেন না কোলে নিয়ে জোর করে মুখে খেতে চায় না কায তথাপি খা খাওয়ান সেই রকম বৈরাগ্য যোগ ভক্তিরসম প্রযত্নই অপায়যায়যৎ মাম অনভিপসু মান আমি বিষয়েতে অন্ধ হয়ে রয়েছি অনভিপসু আমার অভিপসা নেই আমি চাইছি না এসব খাব আমার অমৃত দরকার নেই যেমন আত্মদেবজি বলেছিলেন আত্মদীবকে উপদেশ করলেন সন্ন্যাসী প্রবর সেই সাধু বলে দেখুন আপনি বিবেককে আশ্রয় করুন আপনি বিবেককে আশ্রয় করুন দয়া করে কাঁদবেন না এভাবে হবেন না বাঁচান আপনি বিবেককে আশ্রয় করুন করলে দেখবেন সব সমাধান পাবেন বাস্তবিক আপনার সাত জন্ম পর্যন্ত কোনো পুত্র নাই কিন্তু সেই ব্যক্তি কি সেই কথা শুনেছিল তাকে যখন সাধু বললেন উপদেশ করলেন আপনি বিবেককে আশ্রয় করুন বিবেককে কেউ আশ্রয় করছে কি বিবেককে আশ্রয় করার সঙ্গে সঙ্গে তো সব সমাধান বিবেক মানে চেতনা জড়জগতের বিবেকের যে আনন্দ যিনি লাভ করেছেন তাকে আমরা বিবেকের আনন্দ উপাধি উপাধি আমরা দিই নাই আমাদের কাছে সব তুচ্ছ ব্যাপার ফলগু জিনিস আমরা বলেছিলাম যে বিবেকের আনন্দ বলতে কোন বিবেক কথা বলছেন আপনার জড় বিবেক কিন্তু আমরা বৈষ্ণব জগতে যে বিবেকের কথা বলছি এরা হচ্ছে চিন্ময় উন্মেষ চেতনার উন্মেষ সেটা যদি আপনার হতো তাহলে আপনি নিজেই বিবেকের আনন্দ উপাদ নিতেন না কারণ আপনার চেতনার উন্মেষ হয় নাই পরিপূর্ণরূপে উপদেশ করতে পারবেন না নিজে আচরণ করতে হয় তারপরে লোকে একটা কথা বল তারপরেও নাও শুনতে পারে তারপরেও আমাকে লাথি মারতে পারে কিন্তু ডাক্তারের কর্তব্য বললো লাথি খেয়েও তার প্রতিজ্ঞা রোগী যদি আক্রমণ করে তাহলেও তাকে চিকিৎসা করতে হবে এইটি প্রতিজ্ঞা নিয়েছেন পাগলা রুগী কত আক্রমণ করে দেয় পাগলা গারতীর ডাক্তারদের কত কিছু তথা পিতাদের সেবা করবার জন্যই তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সেই জন্য সেখানে বলা হয়েছে বৈরাগ্য মানে যুক্ত বৈরাগ্য সেবা রসের যে বৈরাগ্য সেই বৈরাগ্য রস আমাকে যিনি জোর করে আমাকে মুখ ফাঁক করে খাইয়েছিলেন প্রযত্নই খুব অত্যন্ত যত্নের সঙ্গে খা খা একটু খা দেখ কেরম লাগে এইভাবে যিনি আমাকে পান করিয়েছিলেন আমি অনিচ্ছা প্রকাশ করেছিলাম এসব খাব না কিছুতেই আমার ইচ্ছে ছিল না সেই রকম যে দয়াল কৃপাম্বধির সনাতনম সেই সনাতন প্রভু যে দয়াল প্রভু যাকের রূপগোস্বামীপাদ ও পায়ে ধরে কাঁদতেন সেই সনাতন প্রভুর চরণে আমরা আশ্রয় গ্রহণ না করলে পরে আমাদের কপাল কখনো পোড়াই থাকবে কোনোদিন ভালো হবে না আমরা গৌরীয়গণ অত্যন্ত সৌভাগ্য প্রকাশ করি যারা বোঝেন গৌডীয় সারস্বত গৌড়ীয় পরিবারে কি আছেন বা গৌড়ীয় সম্প্রদায় কি আছে অনন্ত সম্পত্তি তারা বাচালতা বন্ধ করবেন এবং স্থির হয়ে চিন্তা করবেন অনন্ত আঘাত সম্পত্তি যেটা রাধারানীর চরণে রয়েছে যে সম্পত্তির জন্য কৃষ্ণ ব্যস্ত হয়ে পড়েন সেই সম্পত্তি ব্রহ্মা শঙ্কর আদি পেতে পারেন না পাগল হয়ে যান সেই সম্পত্তি আমার পাওয়ার একটা অপূর্ব সম্ভাবনা দেখা দিয়েছে। তথাপি আমি এরম একটা দুস্থ অবস্থায় পড়ে রয়েছি আমাদের গৌরীগণের ভজনের গুপ্ত রহস্য হল আমরা ভজন করতে করতে যদি পরিপূর্ণ কিবা লাভ করি ভগবানের এ শরীরকে বেঁচে থাকতে থাকতে এটা হবে হচ্ছে মুক্ত হয়ে যাবে মুক্ত হওয়াটা বড় কথা নয় মুক্তি কথাটার মানে কালকে বলা হয়েছিল মুক্তির হিত্যা অন্নতার উপম সরপেন ব্যবস্থিতি সেটা হওয়ার পরে সরব সিদ্ধি হলো তারপরে যে শরীর ছেড়ে দেওয়ার পরে বস্তু সিদ্ধি হবে শরীর বদ্ধ অবস্থায় যখন থাকবে সে অবস্থাটা দুঃখজনক সেখান থেকে উঠে ওঠে ভজন করতে করতে গুরুবৈষ্ণবের সরফ সিদ্ধি সরফ সিদ্ধির পরে দেহ ছাড়ার সময় বস্তু সিদ্ধি এই সময় যে সাধকের দুটো লাভ হবে এক লাভ হলো সে যদি বাস্তব ভজন করে থাকে সঠিক সঠিকভাবে গুরুবৈষ্ণবের পাক্কা অনুবর্তে ঠিক যেমনভাবে বলেছেন প্রসিডিওর তাহলে সে দুই রকমভাবে লাভবান হবে অনন্ত লাভটা তথাপি প্রধানত দুই এক হচ্ছে সে একস্বরূপে গৌরাঙ্গ মহাপুর ধামেতে নৃত্য সেবা পাবে আর এক হচ্ছে যেহেতু গৌরাঙ্গ মহাপুর আনুগত্যে রাধা গোবিন্দের সেবাই গৌরী মঠের লক্ষ্য সেখানে রাধা গোবিন্দের সেবায় সে নৃত্য স্থান পাবে তাহলে কালকে যে বলেছিলেন তারা কি গতি পাবে এই কথাগুলো পরিষ্কারভাবে না করলে অনেকেই সন্দেহ প্রকাশ করে বাড়ি গিয়ে মাথায় হাত দিয়ে এটা কী বলল বললেও হবে অনুভব করতে পারে না এই বিকেলেও আবার বলতে হবে সেখানে বলছেন মুরারিগুপ্ত রামচন্দ্রের ভজন করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রুর ভজন করেছিলেন কোনটা ঠিক বলে দুটোই ঠিক অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর যে পরদেবতা সেটা তিনি উপলব্ধি করেছেন তারপর সে রসে আবিষ্ট হয়েছেন কিন্তু রামচন্দ্রের প্রতি যে নিত্য রামচন্দ্রের দাস রামস্বরূপের দাস রামচন্দ্রের দাস বলে রামস্বরূপ অর্থাৎ গৌরাঙ্গের যে রামস্বরূপ সেই স্বরূপে দাসত্ব করেছেন তার প্রতি আসক্ত আছে মাটাকাত তাহলে তিনি কি হবে তার গতিটা বলে তিনি যখন তিনি তো নৃত্য তার গতির কী আছে তিনি যখন বাহ্য আমাদের বঞ্চনা করে শরীর ছেড়ে যাবেন বলে মনে করব আমরা শরীর তো ছাড়েন না স্বপার ওই শরীরেই যাবেন মুরার ঋতু যারা নৃত্য পার্শ্ব তারা সশরীরে যান আমার মনে হয় যেন দেহ ছেড়ে গেলে থান হয় সেখানে তার গৌরাঙ্গ লীলাতে স্থান হবে আর তিনি একস্বরূপে অবৎপুরী অযোধ্যায় রামচন্দের সেবা পাবেন নৃসিংহানন্দেরও তাই নৃসিংহদেবের প্রতি তার বিশাল আসক্তি গৌরাঙ্গের প্রতি কম আসক্তি নেই তিনি বোঝেন এই গৌরাঙ্গই সব গৌর রসেতে তারা ডগমগ করছেন তারা শুধু নৃসিংহদেবের ধামেতে চলে যাবেন এটা হতে পারে না তাই জন্য তারা গৌরাঙ্গ মহাপুর লীলাতে স্থান পাবেন নৃত্যস্থান তো আছেই তার নিত্য। তারা নিত্যপার্শ্ব কালি নিষ্ঠাটাকে প্রকাশ করার জন্য কেমন হয় এরকমভাবে লীলাটা করেছেন এইভাবে সিদ্ধান্ত সব আছে আমাদের নারজ্জির সূত্র আছে সে সম্বন্ধে অনেক বিস্তৃত আলোচনা নারজ্জির সম্বন্ধে মোটামুটি আলোচনা বিকেলের দিকে ভাগবত কথা প্রসঙ্গে হয়েছিল আবার কয়েকদিনের মধ্যে কিছু হবে নারজ্জির সম্বন্ধে এই সমস্ত বিস্তৃত আলোচনা যারা জানতে চান তারা সেই সমস্ত কথা তোলা আছে ভক্তরা দয়া করে সংরক্ষণ করেছেন সেখান থেকে শুনে নিতে হবে এক কথা পুনঃ পুনো আলোচনা করার কোনো সুযোগ নাই যেহেতু আমাদের সময় অল্প অনন্ত সাগর শাস্ত্রের সেই সনাতন গোসাঁয়ের কৃপা লাভের জন্য তার আনুগত্যে আমরা আজকে তার আনুগত্যে মানে আমাদের গুরুবর্গের আনুগত্যে আমরা সনাতন শিক্ষার যে স্থান আলোচনা করছিলাম সেখানে আলোচনা প্রসঙ্গে মহাপ্রভু জানিয়েছেন মথুরাতে যখন ব্রহ্মাণ্ডের ২৪টি বিভিন্ন স্থানে চব্বিশটি যে মূর্তির কথা বলা হয়েছিল তার স্থান আছে ভাগবত বিভিন্ন জায়গায় বর্ণনা আছে এবং এটা অবিশ্বাসও কিছু নয় সপার সদস্যীয় ধাম সব অবতরি তার ট্রান্সেন্ডেন্টাল অ্যাওয়ার্ড সব তার টোটাল প্যারাফার্নালিয়া সমস্ত পার্ষদগণকে নিয়ে তিনি হি ক্যান কাম ডাউন অবতীর্ণ হন এটা হচ্ছে সত্য কথা সপার সস্ত ধামও সহ অবতরী চৈতন্য মহাপ্রভু শুধু নয় রামস্বরূপ আছেন রাম ভগবানের যে রামের যে রূপ রামরূপ ধারণ করে এসছেন তিনিও তার পরিকর বৈশিষ্ট্য তার যা কিছু ধাম যা কিছু আছে তার সমস্ত কিছু নিয়ে তিনি অবতীর্ণ হন জগতে প্রতিস্থাপন করবার জন্য যে যে যেই রসের ভজনা করেন যে যে স্বরূপেতে তার আসক্তি রয়েছে অসুবিধে কিছু কেউ যদি বড় করেন রাম রামস্বরূপ বড় নানি সিংহস্বরূপ বড়ো বড় ধরো অনেক বাজে কোথাও আলোচনা হতে পারে এই রকম ধরনের আলোচনা আমরা প্রশ্রয় দেব না আমরা বলব সবই তারা তো সবই কৃষ্ণেরই বিভিন্ন রকম অবতার তারা কাজেই তাদের ছোট বড় এরকম বিচার করলে অপরাধ হবে তবে হ্যাঁ লীলাগত বৈচিত্র্য তো পার্থক্য আছে লীলাগত সৈষ্ঠব লীলাগত যে স্পেশালিটি এটা তো আছে উত্তরোত্তর যত উঠতে থাকো কুমদেবতাকে ভজন করবে তোমার কুর্মদেবতার প্রতি আস্থা তো ক্ষতি দেখে। কুর্মদেবতা তো কেটে করে কুমড়দেব কুর্মদেবত সাধারণ কেউ নয় বিষ্ণু সাক্ষাৎ ভগবান তো তার আরাধনা করলে তোমার ক্ষতি নেই কিন্তু তুমি যদি উত্তরোত্তর অনেক ওপরে রস আরাধনা কর তোমার মনের মধ্যে জাগে তাহলে কুর্মদেব তার থেকে বরাহদেবের আরাধনাটা একটু ভালো মনে হবে বরাহদেবের আরাধনার পর নৃসিংহদেবের রসটাকে আর একটু ভালো মনে হবে তার ভক্তবাৎসল্যতা অনেক বেশি দেখা যাবে বাইরের দৃষ্টিতে প্রকাশ সবার দেখি। এবার তারপরে সেখানে রামচন্দ্র তারপরে সেখানে যখন উঠবে সেখানে দেখবেন কৃষ্ণ কৃষ্ণের কৃষ্ণেরও তিনটে স্বরূপ বিভিন্ন তারকাধিশ আদিস এবং নন্দনন্দন কৃষ্ণ তারও উপরে দেখবে গৌরাঙ্গ যে গৌরাঙ্গের লীলা গৌরাঙ্গের সমস্ত কৃপা গৌরাঙ্গের করুণা এগুলো চিন্তাগুলো তুমি আরও অবাক হয়ে পাগল হয়ে যাও এগুলো স্বপ্নেও তুমি ভাবতে পারবে না যে ভগবান কীভাবে জগৎবাসীকে নিয়ে যাওয়ার জন্য কিপা করবার জন্য কিরম ব্যস্ত হয়েছেন এগুলো উপলব্ধি হয় মধ্যরাত্রে কেশবের মহাপু বলছেন मथुरा तक सब नित्य सन्नीधान आलाचले पुरुषोत्तम जगन्नाथ नाम प्रयागे माधव मंदारे मधुसूदन और आनंदारण्य अन, वासुदेव पद्मनाभ जनार्दन विष्णुकाछीते विष्णु रहे हरि मायपुरे ओर नाना मूर्ति ब्रह्मांड भरे भायपुरे हरि এই মায়াপুর সম্বন্ধে অনেকে অনেক রকম কথা বলেন কিন্তু এই আমাদের যে মায়াপুর শ্রী গৌরাঙ্গ এই মায়াপুরের কথা বলা হয়েছে এগুলো সবাই উপলব্ধি করতে পারেন না এই মতো ব্রহ্মাণ্ড মধ্যে সবার পরকাশ আর সপ্তদ্বীপে নবখণ্ডে যাহার বিলাস সপ্তদ্বীপে নবখণ্ডে যাহার বিলাস তাহলে সপ্তদ্বীপের মধ্যে আর নবখণ্ডে যাহার বিলাস सर्वत प्रकाश तरह भक्त सुख दी और जगतर अधर्म नाशी धर्म स्थापित ए जम्मू सत्ता द्वीप की कि जम्मू शाख हारमी कूश कुछ, क्रंछ कुछ, पक्ष पुष्कर ये समस्त सत्ता द्वीप आ আর নবখণ্ড আমাদের ভারতবর্ষের নটা খণ্ড তো আছে যে সব দেখ সেখানে প্রসঙ্গে সেখানে দেখেছি ভারত নামক এক বর্ষ কিং কিংপুরুষ বর্ষ বর্ষ কুরু বর্ষ হিরণময় বর্ষ রম্যক হ্যাঁ রমণক যেটাকে বলা হয় যে রমণক দ্বীপেতে পাটি দিয়েছিলেন একে কাকে কালীওকে তাই কাজী সেখানে রময ইলাবৃত আর ভদ্রাস কেতুমাল ইত্যাদি বর্ষ এগুলো সভা আছে ইলাবৃত বর্ষেতে শঙ্কর ভগবান পার্বতী মায়ের সঙ্গে রহল রহলীলা করেন সেখানে সুদ্দুন্ম ভাগবতে প্রবেশ করে ফেলেছিল না বুঝে হঠাৎ সেখানে গিয়ে দেখেন তাদের রহল রহলীলা হচ্ছে সেই সময় থেকে পার্বতী লজ্জিত হয়েছিলেন শঙ্কর বলেছিলেন আজ থেকে এখানে যে প্রবেশ করবে যে প্রবেশ করবে সে স্ত্রী হয়ে যাবে সে পুরুষ থাকবে না তাহলে আর তোমার লজ্জা থাকবে নিত্য শক্তি পার্বতী কামজয়ী শঙ্কর তাকে নিয়ে কত সমালোচনা হয় আর আমার মতো ক্ষুদ্র লোককে নিয়ে ধতেই পারে দুঃখ করে বহুপাত বলতেন যে ছিল ভক্তিম ঠাকুর সবে গেছে কদিন হল তাতে ঠাকুরকে নিয়ে এত সমালোচনা হচ্ছে ঠাকুর নাকি সমস্ত সহজিয়াদের প্রশ্রয় দিতেন লীলা গান শিল ভৌব আর দুঃখের সঙ্গে বলত যদি তার সম্বন্ধে এখনই এরকম কথা বলা হয় তাহলে আমার সম্বন্ধে বলবি আমার সম্বন্ধেও আপনারা বলবেন আমি চলে গেলে ছিল ঠাকুরের মনোবৃত্তিকে উপলব্ধি করতে পারত না ছিল শিল ভক্তিম ঠাকুর কখনোই সহজিয়া ভক্তিকে অনুমোদন করেন নাই কিন্তু মূর্খ লোকগুলো বলছে এক করেছে কেন তাদের তারা নিজেরা সহজিয়া তাদের যদি ভক্তিম ঠাকুরকে তার অনুকূলে দেখেন তাহলে কিছু সুবিধে লুটে নিতে পারবেন এই জন্য ভক্তি মনোদ ঠাকুরের তা ভক্তি মনোদ ঠাকুরকে সেই সহজিয়ার প্ল্যাটফর্মে একটু দাঁড়িয়ে দিলে সুবিধা হয় ওই তো উনি করেছেন ওই যে করলেন ওটা ওটা কী এটাকে বলে স্পেকুলেশন আমি বুঝোনো বৈষ্ণব গরম করলো এরম বলল তোমার বোজার বস্তু যদি হয় তাহলে তুমিই তো চলে যাও তাহলে আর কোনো বৈষম্যের দরকার নেই কথাগুলো বিকেলে কিছু আলোচনা করা হবে সব একসঙ্গে আলোচনা করা যায় না ছিল ভক্তি মনোদ ঠাকুরের উদ্দেশ্য এরকম ছিল না তিনি যে লীলা গানের ব্যবস্থা করতেন তার মধ্যে অনেক গুপ্ত রহস্য ছিল বদ্ধ বদ্ধজীবগণকে উদ্ধার করবার জন্য যেমন মা ছেলেটাকে মিষ্টি দেয়া যাবে না পেটে তার প্রচণ্ড কৃমি কিন্তু তাকে আমি যদি তেতো খাওয়াতে এসে খাবে না এগুলো ভাগবতে আছে সিদ্ধান্ত তাকে যখন তেতো খাওয়াতে খাবে না তখন তাকে মিষ্টির প্রবন্ধে এটা যদি খাস তাহলে এটা দেবো তে তো ঔষধ কিছু আছে এটা খাওয়াতে হবে শরীরের তার অনেক রোগ হয়েছে তখন সেই মিষ্টিটার লোভে আসবে কোনো মতে মুক্তি পেতে এতটা খেয়ে নিয়ে মিষ্টিটা নিয়ে দৌড়াবে এই কারণে শিল ঠাকুর করোনা করে এই জীবগুলো সংসার ছাড়বে না কিছুতেই তাদের স্ত্রী পুত্র পরিবার আবার যারা ভজনে এসছেন তারা ত্যাগীর অভিনয় করবেন তারাও বিষয় ছাড়তে পারবেন না এটা কলিকালের প্রভাব जदि कृष्णर विषय है तेल तो गंडगुल कृष्णर विषय कि प्रयोग करते हैं सेगल गुरु बैष्णवरते यदि कृष्ण विषय तुम्हें मैंने तेल कृष्ण विषय तो जो है तुम्हार आचरण देखे बोझा जा कृष्ण विषय कृष्ण विषय हम कृष्ण विषय की क्यों इलि करते हैं कि भाव कृष्ण सेवा लगाते हैं से चुर््य तो एकम्र बहुपा जानें गुरुवर्गें অন্য জীব জানে না তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে এই সমস্ত কথা কাজী সেখানে ভক্তিপীর্ণ ঠাকুর বিভিন্ন জায়গায় লোকরা আড্ডা মারছে কেউ কেউ তাস খেলছে কেউ চায়ের দোকানে খবরের কাগজ পড়ছে এই পশুগুলোকে বাঁচাবার জন্য তা যখন জানতে পারতেন কি ঠাকুর সানন্দ সুকতাগঞ্জে আয়োজন করেছেন লীলা গানের চল শান্তিপুর থেকে পাঠিয়ে আসছে আচ্ছা তাই চলতে যেতে হবে বিড়িতে টান দিয়ে চা ফাকে বলে চল একটু যাই দেখা যে কি মাল হচ্ছে ওখানে সেখানে গিয়ে যখন দেখলেন ওখানে গিয়ে উঁকি মানলেন বাহ ভালোই তো হচ্ছে ভালো তো লাগবে জ্বর রস কান্না ভালো লাগে জ্বর কান্না ভালো লাগে অপ্রাকৃত রস কে বোঝে যদি বোঝে যে দৈন্যের কথাটা আমি একটু আগে বললাম বৈরাগ্য যুগ ভক্তিরসম প্রয়তত্নই অপায়য়তম মানে কে বলেছিলেন এই কথাটা মহারাজ সেটা তো বললেন না বলে সেটা বলব কি সেই ছোটো মুখে বড় কথা বলার অধিকার নেই তার কথাটা না বললে তো আমার সব শেষ হয়ে যাবে তিনি হচ্ছেন সর্ববরণ্য গৌরী গগণের তিনি হচ্ছেন সি আমাদের প্রয়োজন তত্বের যে গুরু আচার্য শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী মহারাজ রঘুনাথ দাস গোসাই এই দৈন্য করে বলেছেন যিনি যিনি ভেবেছিলেন সরব গোসাই চলে গেল গৌরাঙ্গ মহাপু অন্তর্ধান করলেন বিরহ যন্ত্রণা কাকে বলে মহারাজ পাশানে কুটিব মাথা অনলে বসিব গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব এটা তোমার আমার সাজে এটা যদি নরোত্তমকে সেই সময় দেখত কেউ তাহলে সে বুঝতে পারত যে কাকে বলে এই কথাটার মানে কি যে কেউ যদি দেখতে পারত কোনো কৃপা বলে যদি সেই সময় তার জন্ম হতো আর সেই যদি দেখতে পারতো যে সেই সময় নরত্তম ঠাকুরের যন্ত্রণাটা কী রামচন্দ্র কবিরাজ চলে গেলেন শ্রীনিবাসচার্য চলে সব চলে গিয়ে যখন হাহাকার হচ্ছে যখন পাথরে মাথা ঠুকছেন রক্ত বের হচ্ছে। বেরোচ্ছে কাঁদছেন করে এই যে যন্ত্রণা মহারাজ যেগুলো অনুভব করার পাশ্ডের মতো কিছু নাম কেনার জন্য আমরা হরিকথা আলোচনা করতে বসি নাই আমার জীবনে এইটিই লক্ষ্য করেছেন বৈষ্ণবগণ ভালোবাসেন যদি একজন ব্যক্তিকে দেখেছি জঙ্গলে বসে সেখানেও হরিকতা চলেছে একজন ব্যক্তি কেউ নেই চারিপাশে চারিদিকে সূর্যকুণ্ডে অনর্গল হরিকতা চলেছে কাজেই কাউকে কিছু শুনিয়ে কিছু আদায় করা এই জন্য উদ্দেশ্য নয় যদি কেউ দেখতে পারতো রঘুনাথের অবস্থা তাহলে সে বুঝতে পারত পাষানে কঠিব মাথা অনলে পশিব এই কথাগুলোর মানে কি জলন্ত উদাহরণ শিল ভক্তিবল্লভ তীর্থ গোশ্বী মহারাজকে যদি ছিল শিল ভক্তিদ্বৈত মাধব গোশ্বী মহারাজের তীরভাব তিথি থেকেও দেখে থাকে তাহলে সে জানবে বিরহ কাকে বলে সেগুলো অনুভব করে আমরা পেছনে থাকতাম যদি আমাকে দেখে যেন তার ভক্তিটা নষ্ট নয় আমি ভক্তিহীন পেছনে থাকতাম দেখতাম বিষ্ণার কাছে গিয়ে কীরকমভাবে কাঁচছেন হাওয়া হাওয়া করে আর বিষ্ণা হাত বোলাচ্ছেন গুরুদেবকে খুঁজছেন যেন মনে হচ্ছে গুরুদেব হারিয়ে গেছেন এই হারিয়ে যাওয়াটা কি বলা কাছে পাওয়া এই যে তুমি হারিয়ে গেছে গুরুবৈষ্ণব নেই আমার কাছে হারিয়ে গেছেন এই অনুভবটা যদি তোমার দৃঢ় হয় তাহলে গুরুবৈষ্ণব তোমার কাছেই আছে এই অনুভবটা গৌরী গগনের ভজনের হচ্ছে মূল মন্ত্র সিক্রেট মন্ত্র এটা কি বলে হারিয়ে গেছে যন্ত্রণা আমার ভেতরে সেখানে দেখা গেল রঘুনাথ দাস গোসাই যখন দেখলেন গৌরহরি গৌরহরি আমাদের বঞ্চনা করে চলে গেলেন স্বরূপ গোসাই চলে গেলেন সমস্ত জ্যেষ্ঠ বৈষ্ণবরা চলে যাচ্ছেন তখন তিনি আর সহ্য করতে পারলেন না অসহ্য যন্ত্রণা নিয়ে যেহেতু আদেশ পেয়েছিলেন বৃন্দাবনে যাওয়ার পরে সেখানে গিয়ে কি করলেন বললেন যে গোবর্ধনের উপর থেকে আমি ঋগুপাত করব আমি দেহ আর রাখবো এ সহ্য করা যায় না চারিদিকে তাকার যে শূন্যতা কি অপূর্ব কথা লিখেছেন গিরিন্দ্র অজগর আয়থে এই সেই গোবর্ধন যাকে দেখলে কি আনন্দ হয় আজকে রূপ সোনাদন যখন চলে গেলেন তখন তার সেই যন্ত্রণাটার কথাও লিখেছেন সেসব কথা ওর আশ্চর্য কথা আজকে মনে হচ্ছে সেই গিরিরাজ আমাকে গ্রাস করতে যাচ্ছে সাপের মতো অজগর আর কুণ্ডম ব্যগ্রতুণ্ডায়তে সেই রাধাকুণ্ড যে রাধাকুণ্ডকে দেখলে আমি পাগল হয়ে নৃত্য করতে থাকি সেই রাধাকুণ্ড যেন মনে হচ্ছে আজকে বাঘের মুখ আমাকে যেন খেয়ে নেবে এগুলো মহারাজ বিরহ যন্ত্রণার বিকার এগুলো সব মহারাজ বিরহ যন্ত্রণার বিকার এই পর্যন্ত কেউ উঠতে পারছে না সামান্য জিনিস মায়া জয় করতে পারছে কোন রাজ্যে যাবে অনর্গল হরিকথা কীর্তন করলেও তারা বিষয়েতে অভিনবিষ্ট হয়ে রয়েছে। অপরাধ তারা দূর করছেন না এজন্য তাদের ভিতরেতে প্রতিক্রিয়া হচ্ছে না যে কোনো ব্যক্তি যার অপরাধ নেই একটু যদি তার সাধুগুরু বৈষ্ণবে আদৌ শ্রদ্ধা থাকে এসব কথা শোভন করার পর সে থাকতে পারবে না সে গুরুচরণ আশ্রয় করে অনন্য ভজন শুরু করবে মারা। কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা দেখতে পাচ্ছি না সেরকম ধর্ম। যখন রঘুনাথ দাস গোসায়া যখন ওপর থেকে ভেগুপাত করবেন ঠিক করলেন তখন সনাতন রূপ তাকে ছোট ভাই করে যত্ন করে কাছে কোলে নিয়ে আদর করলেন এখনকার দিনে তো দেখি না এ কোনো বৈষ্ণব কোনো বৈষ্ণবকে আদর সব কী হয়েছে আমি জানি না যে গুরুবৈষ্ণবের হৃদয়টাকে দেখতে পারে না তার যে বৈষ্ণব বৈষ্ণবকে আদর করে আলিঙ্গন করে একে অপরের প্রতি মাশ্চর্য কেউ কাউকে কি কি কীরকম পরিস্থিতি এটা পাশবিক পরিস্থিতি দাঁড়িয়েছে স্নেহ মমতা ভালোবাসা যদি সাধুদের না থাকে জড়জগতের মানুষের যদি থাকে তাহলে আমাদের লজ্জিত হওয়া দরকার আমাদের লজ্জিত হওয়া দরকার আমাদের জীবন আদর্শ জীবন হবে আমাদের দেখে মঠেতে লোক ছুটে আসবে এই মঠ মন্দিরগুলো কী জন্য করেছে তো অনায়াসে আমি নির্জন ভজনে চলে যেতে পারতাম কিন্তু গুরু বসী আদেশ যেতে পারবে না কারণ এই মঠ মন্দির আমার অভিবেত আমি মঠ মন্দির ভালোবাসি কেন এই মঠ মন্দির আছে বলে আজকে পরম পূজ্যবাদ ভক্ত মাধবশ্রী মহারাজের কথা অনন্তকাল আমাকে স্মরণ রাখতে হবে তার করুণাতেই আমি আজ এখানে বসে হরি আলোচনা করছি তার করুণা বলেই আমি কলকাতা মঠে গিয়ে কিছু সুবিধে রাত্রের দিকের রাত্রে বিশ্রাম করে গ্রন্থের কাজ করতে পারি কি করে আমি এগুলো বুঝব। আমি অকৃতজ্ঞ যদি হই তাহলে আমি এগুলো ভুলে যাব। আমি ছিল ভক্তিবল্ল তীর্থগোষ মহারাজের কৃপা ভুলে যাব যদি আমি অকৃতজ্ঞ হই কিন্তু আমি অকৃতজ্ঞ হতে পারবো না আমি ছিল পরমহংস শ্রেষ্ঠ ছিল ভক্তি প্রমোদ করি মহারাজের শিক্ষা শিক্ষিত হতে চেয়েছি কতটা পেরেছি জানি না তাই জন্য আমি এগুলো ভুলতে পারব না তার কিপা তার করুণা কিভাবে এনে বলেছেন আপনি আমার সঙ্গে থাকুন প্রচারে মহারাজ আমি প্রচারে গেলে খাওয়া দাওয়া সব কিছুতেই পেরে উঠেন এখন আমার খাওয়া আপনি খাবেন যেগুলো সব রান্না হয় আমার তিনি বৈষ্ণব বলে দিলেন কিন্তু আমি কি থালা নিয়ে এনে দাঁড়াবো তার রান্না হবে আমাকে দাও এটা হয় তিনি বৈষ্ণব তিনি বলে দিলেন বিভিন্ন আমার আচার আচরণের বিভিন্ন অসুবিধে দেখা যায় যেগুলো এর জন্য থেকেছি তার আদেশ কিছু তারই আদেশে প্রচারে ছিলাম কখনো কখনও কিন্তু অনেক কঠোরভাবে আমাকে থাকতে হতো যাই হোক এই ব্রহ্মাণ্ড মধ্যে সবার পরকাশ অনেকে মনে করেন এই যে আমরা বললাম ভদ্রাস্রেতুমাল ইলাবৃত রমণ হিরণময় কুরু হরি কিং পুরুষ বর্ষ কিংপুরুষবর্ষে হনুমানজি মহারাজ রামচন্দ্রের আরাধনা করছেন নিত্য আমি এগুলো সব বলেছি কার্তিক মাসে আলোচনা পর যারা ছিলেন তারা শুনেছেন তাহলে এই যে বলা হল এ বিভিন্ন জায়গায় জম্বুদ্বীপ যেটাকে বলে কেতুমালটাকে নব এই যে জম্মুদ্বীপের নব অংশ জম্মুদ্বীপ বলা হয় যেটাকে বলে এশিয়া বলো তুমি এটা জম্মুদ্বীপ আর অন্য অন্য দ্বীপেতে অনেকে সিদ্ধান্ত অনেকে উল্টো বলেন এরকম যে পৃথিবীর অন্য জায়গায় নাকি ভগবান অবতার হননি কিন্তু ভাগত শাস্ত্র বলে না ভগবানের প্রধান অবতারগুলো সবই ভারতবর্ষে কিন্তু এইখানে বলছেন যে ব্রহ্মাণ্ড মধ্যে সবার ব্রহ্মাণ্ড মধ্যে মাইন্ডিট সবার পরকাশ সপ্তদ্বীপে নবখণ্ডে যাহারবে তাহলে সপ্তদ্বীপের বিভিন্ন জায়গায় ভগবান আসেননি তা নয় অবর কুলে যারা আবির্ভাব হয়েছেন নেচ্ছ মুসলিম আদি সব রয়েছেন তারাও ভগবানের কাছে ঘৃণার প্রাপ্ত নয় আমার ঘৃণার প্রাপ্ত নয় আমার মুসলিম ভাইয়েরা আমার তাদের আলিঙ্গন করার ক্ষমতা ভগবান দিয়েছেন গুরুদেব অনেক মুসলিম ভাই আমার ভালোবাসা পেয়েছেন নবদ্বীপ ধামে অনেক একজন দুজন নয় তারা বলেন মহারাজ আপনি চৈতন্য মটে হরি কথা বলতে আলোচনা করতে যাচ্ছেন আমরা প্রসাদ খাবো মানে হ্যাঁ প্রসাদ নিয়ে আসুক কৌপাদের মন্দিরের সামনে দানালেই সভা শেষ হয়ে প্রসাদ পেয়ে কৌপাদের মন্দিরে দাঁড়িয়ে এই মহারাজ এসেছে দে কিছু দে মন্দির থেকে কিছু দিলেন সেইগুলো সব নিয়ে এসে পোটলা করবো রাতে আহ খেতে আরম্ভ করলেন তারা মুসলিম হয়ে ভগবানের পরমান্ন প্রসাদ সব খাচ্ছেন আনন্দে কাজে করুণা মহারাজ যদি পাওয়ার হয় তোমার পেতে পারবে করুনার অভাব নেই করুণা তুমি পাচ্ছ না তোমার নিজের দোষে করুণার বর্ষা হচ্ছে জগন্নাথ করুণার বর্ষা করছেন মহাপ্রসাদের বর্ষা হরিকথার বর্ষা নামের বর্ষা এই মন্দিরে সমস্ত কিছু ধুলিকনা রেখে গেছেন গৌর আনন্দ। পুনঃ পুন ভক্তবৃন্দ কত গৌরের পার্শ্বদগণ দুঃখিনীমা রয়েছেন দুণী চরণ যদি যদি আজ দেখতে পারতাম তাহলে আমি সর্বশ্রেষ্ঠ সৌভাগ্য বলে মনে করতাম নিজে তারা সবই রয়েছেন কিন্তু আজ আমার এই কোন ছকে কিছুই নজরে পড়ছে না এটা আমার দৈব দুর্ভাগ্য সেই বলছেন ব্রহ্মাণ্ড মধ্যে সবার পরকাশ সপ্তদ্বীপে নবখ নবখণ্ডে যাহার বিলাস সর্বত্র প্রকাশ ভক্তের সুখ দিতে জগতের অধর্ম নাশি ধর্মস্থাপিতে জগতের অধর্মকে নাশ করে ধর্মকে সংস্থাপন করবার জন্য ভগবানের করুণার কোনো শেষ নাই অজস্র করুণা বিগলিত হচ্ছে সাধুগুরু বৈষ্ণব কিন্তু সেই করুণাকে কেউ গ্রহণ করতে পাচ্ছেন না সেই জন্য বলছেন এখানে ইহার মধ্যে অর্থাৎ যে যে ভগবানের বিভিন্ন জায়গায় প্রকাশ হয়েছে ইয়ার মধ্যে কারো হয় অবতারে গণন যেইছে বিষ্ণু ত্রিবিক্রম নৃসিংহাম এগুলোর কথা বলছেন মহাপুরু ভেদে নাম ভেদের কারণ হচ্ছে অনেক অনেক সময় বলেছিলাম শঙ্কর চক্র গদাভে গদা পদ্ম এই যে চারটে অস্ত চারটে হাতে ধারণ করেছেন এটা এটাকে ম্যাথমেটিক্সে যদি বলে পারমিউটেশন কম্বিনেশান অঙ্ক আছে সেখানে যদি দেখা যায় এই কাকে বলে এটা তো অঙ্কের ভাষা বললাম এটা কাকে বলে এই চারটে বস্তুকে রয়েছে এই চারটে বস্তুকে কত বি কত বিভিন্ন রকমভাবে সাজানো যায় বোঝা গেলো না কথাটা চারটেকে কত কত বিভিন্ন রকমভাবে সাজাবো আমি নতুন নতুন বোঝা গেলো কি বললাম আমি বোঝা গেল শঙ্খ চক্র গদা পদ্ম পদ্ম শঙ্ক চক্র শঙ্ক গদা এই এইরকমভাবে কত বিভিন্ন রকমভাবে বাজার কিন্তু দুবা একটা জিনিস দুবার হবে না বোঝা গেল কী যারা বুদ্ধিমান বুঝতে পারছেন কিছু অনুভব করবে। এই রকমভাবে দেখা যায় যদি এই চারটে বস চারটে যে অস্ত্র ধারণের পদ্ধতি ভগবানের যে বিন্যাস আছে এই বিন্যাসটা চারটে যেরকমভাবে হয়েছে সেটা যত যত বিভিন্ন রকমভাবে হয়েছে সবগুলোকে গণনা করে এবার তোমার বিভিন্ন বিভিন্ন রকম অস্ত্র ধারণ করেছে কিন্তু আমাকে পড়তেই হবে যেহেতু চৈতন্য মহাপ্রভু বলেছেন আমি এড়িয়ে যেতে পারবো না এটাকে পড়তে হবে সেই জন্য অস্ত্রধৃতি ভেদ নাম ভেদের কারণ হয়েছে অস্ত্রভেদ হয়ে গেছে এই জন্য নামও ভেদ হয়ে গেছে ভিন্ন ভিন্ন নাম ধারণ করেছে ভগবানের যদি ধুলি কণা ভগবানের অবতারের গণনা করা যায় না অবতারাহি আসাংখ্যা তাহা কিন্তু জগতের যদি এই যে রাস্তায় পড়ে রয়েছে এই ব্রহ্মাণ্ডে পৃথিবীতে ধুলিকোনা যদি কেউ গণনা করতে বলে তাহলে তো তাকে তো পাগলই বলবে কিন্তু দ্যাট ক্যান বি পসিবল যদি এমন কেউ থাকে ভগবানের করুণা পেয়েছে ধুলিটাও গুনে নেবে কিন্তু নিজের নিজের অবতার কত সেটা ভগবান গণনা করতে। ভগবান বলছেন আমার মায়া যে কত আমার নিজের মায়ার আমি পার পাই না ভগবান নিজের মন্তব্য অনন্ত ভগবানের অবতার অনন্ত অপার ভগবানের করুণা অনন্ত অপার ভগবানের মায়া শক্তি একে কেউ যেন মাপবার চেষ্টা না করে সেই জন্য বলছেন চক্রাদি ধারণ ভেদ সুনো সনাতন ভেদ নাম ভেদের কারণ হয়েছে আর চক্রাদি ধারণ ভেদ সুনো সুনাতন দক্ষিণাধ হস্ত হইতে বাম আধ পর্যন্ত চক্রাদি অস্ত্রধারণ গণনার অন্ত সিদ্ধার্থ সংহিতা করে চব্বিশ মূর্তি গণন তার মধ্যে আগে কহি চক্রাদি ধারণ গুরুপাদ পদ্মের কাছে ছিল পৌপাদের নিজজন ছিল ভক্তি প্রমোদ পুরী গোসে পরমহংসু আচার্য তার কাছে যে অজস্র লোক আসত অজস্র তারা কখনো কখনো ভিন্ন ভিন্ন শালোগ্রাম নিয়ে আসতো মহারাজে মা আমাদের এই সময় তোমাদের এরকম ব্যাপার ছিল না তার কিন্তু একদম বৃদ্ধ অবস্থা ছিল তখনও কিন্তু লোককে আমরা ঢুকতে দিতাম নিয়ম ছিল এরকম করতাম না কিরকম অবস্থায় কি না তার কাছে গিয়ে বা তার মুখের কাছে আসতে দিতাম না আমরা দাঁড়াতাম তার গুরুমার ডাকতেন আমরা জানতে পারতাম এবার তারা প্রশ্ন করতেন এই যে শালগ্রাম পেয়েছে এর মুখের অল্প ছিদ্র এরকম আকার এটা কি মারা এটা কি জনার্দন হবে না নৃসিংহ শিলা হবে কি শিলা হবে বোঝা গেল এর নামটা কি এই ভিন্ন ভিন্ন শালগ্রাম ভিন্ন ভিন্ন নাম হয় গুরু পদ্ম হাতে নিতে বৃদ্ধ অবস্থা চশমাটাকে করে দেখতেন ভালো করে দেখে বলতেন বাবা এই যে লক্ষণ এর নাম এইভাবে পূজা কর বলে দিতেন এত বড় অভিজ্ঞ ব্যক্তি গৌরী গগণে আশ্চর্য তিনি এইভাবে সব পরামর্শ দিতেন বিভিন্ন ব্যাপারে কাজেই এই যে সিদ্ধার্থ সংগীতায় এই যে চারটে বিন্যাসের কথা বলা হয়েছে এটা মহাপব বলেছেন আর আমি সিদ্ধার্থ সংগীতা করে চব্বিশ মূর্তি গণন তার মতে তার মতে অর্থ সিদ্ধার্থ সঙ্গীতার মতে আগে কহি চক্রাদি ধারণ সব মহাপু বর্ণনা করছেন আমিও সেগুলো বলেই যাচ্ছি পরব্রহ্মের দ্বিতীয় চতুর্ভুহের অস্তভেদ বাসুদেব যাকে বাসুদেব বল চতুর্ভুহ যে চতুর্ভুহ প্রথমে বলা হচ্ছে চতুর্ভুহ সেই চতুর্ভুহের মধ্যে যিনি বাসুদেব পদ তিনি গদা শঙ্খ চক্র পদ্মধর আর যাকে শঙ্কর্ন বলছ তিনি গদা শঙ্খ পদ্ম चक्र कर प्रद्य आगवानी चक्र शख गदा पद्मधर अनिद्ध जिन आक्र गदा शख पद्म कर बोझा गया ब्रह्मे वासुदेव आदि निजेजी अस्त्र धर तारत कही सब अस्त्र कर ए ब्रह्मे अवशिष्ट जो कूड़ी मूर्तर अस्त्रभेद बर्णना करा समस्त वर्णना करव जा बला हैल पद्म शख चक्र गदाधर नारायण नारायण हल शख पद्म गदा चक्रधर श्रीमाधव हल गदा चक्र शख पद्म कर श्री गोविंद हलन चक्र गदा पद्म शंखर विष्णुमूर्ति हलन गदा पद्म शंख चक्र कर मधुसूदन हलन चक्र शख पद्म ত্রিবিক্রম হলেন পদ্ম গদা চক্র শঙ্খ কর শ্রী বামন হলেন শঙ্খ চক্র গধা পদ্মধর শ্রীধর হলেন পদ্ম চক্র গদা শঙ্কর শ্রী ঋষিকেশ হলেন ঋষিকেশ হলেন গদা চক্র পদ্ম শঙ্খধর পদ্মনাভ হলেন শঙ্খ পদ্ম চক্র গদা গদা কর দামোদর হলেন পদ্ম চক্র গদা শঙ্কর পুরুষোত্তম হলেন চক্রপদ্মংখ গদাধর শ্রী অচ্যুত হলেন গদা পদ্মশঙ্খ এই গদা পদ্মচক্র শঙ্কর শ্রীনৃসিংহ হলেন চক্রপদম গদা শঙ্কর জনার্দন হলেন পদ্মচক্র শঙ্খ গদাধর শ্রী হরি হলেন চক্র শঙ্খচক্র পদ্ম গদাধর শ্রীকৃষ্ণ হলেন শঙ্খ গদা পদ্মচক্রধর অধ্যক্ষজ হলেন শঙ্খ গদা গদ মানে অধ্যক্ষ যে হলেন পদ্মগদা শঙ্খ চক্রকর উপেন্দ্র হলেন শঙ্খ গদা চক্র পদ্ম এত সব চব্বিশটা সমস্ত মৃত্যু সমস্ত বলা হলো হয় শিষ্য পঞ্চরাত্রিতেও ষোলোটি ভেদ বর্ণনা আছে সেই প্রসঙ্গেও মহাপ্রভু বলছেন যে হয় শিষ্য পঞ্চরাত্রে কহে ষোলো জন হয় শিষ্য পঞ্চরাত্র বলে আছে এই সমস্ত অনেক পঞ্চরাত্র मान अप्रकृत ज्ञान प्रकाश नारद पंचरत् शीर्ष पंचरत् इत्यादि सब आय शिष्य पंचर्रे कहे षोलो जन तारते कही चक्राधिधारण से मत अनुजी महाप्रभु बोचन केशव बोचन केशव भेदे बेशव भेदे पद्म शंख गदा चक्रधर माधव भेदे চক্রগদা শঙ্খ পদ্মকর কর নারায়ণ ভেদে নানা অস্ত্রভেদ ধর ইত্যাদি ভেদ এই সব অস্ত্র এই সব অস্ত্র তারা ধারণ করেছেন স্বয়ং ভগবান আর লীলা পুরুষত্তম এই দুই নাম ধরে বৈজন্দ্র নন্দন এতে দুটো নাম আর অন্য কাউর জন্য হবে না এটা স্বয়ং ভগবান যাকে বলবে স্বয়ংরূপ ভগবান তিনি হলেন লীলা পুরুষত্তম। এই দুটো নাম এই এটা বৈজন্দ্র নন্দনের ক্ষেত্রেই প্রযোজ্য অন্য কারোর ক্ষেত্রে নাম প্রযোজ্য হবে না দ্বারকাধীশ কৃষ্ণের ক্ষেত্রেও কাউর ক্ষেত্রে পূজাগা লক্ষ্মী আর পুরীর আবরণরূপে পুরীর নবদেশে নববুহ রূপে নবমূর্তি প্রকাশে লঘু ভগবন্ত লু বলা আছে পুরীর আবরণরূপে পুরীর নবদেশে নববুহ রূপে নবমূর্তি প্রকাশে বলছেন এতাবৎক কৃষ্ণস্বরূপের ছয় প্রকার বিলাসের অন্তর্গত প্রভাব ও বৈভব দ্বিবিধ প্রকাশের বিলাস বর্ণনা হয়েছে এখানে সাংস ও শক্তাবেশ রূপে দ্বিবিধ অবতারের বক্ষমান এখানে বলা হবে প্রকাশ বিলাসের এই কৈলু বিবরণ এতক্ষণ বললাম প্রকাশ ও বিলাসের এই কৈনু বিবরণ সাংশের ভেদ এবে সুন সনাতন সাংসের মধ্যে আছে কী কী বলছেন শঙ্কর্ষণ मत्स्य दिक दु भेदा शिक अवतारंकर्षण पुरुष अवतार मत्स्य हवतार है कृष्ण प्रकार स्वरविध प्रकार अवतार मोटामुटी असंख्य अवतार क्यों तुम कैटेगर जाए भाग जाए कि कत रकम अवतार तेज পুরুষ অবতার হবে অবতার হবে আর প্রসঙ্গক্রমে বলা ভালো লীলা অবতার কলিকালে ভগবান করেন না গেল তাহলে পুরুষ অবতার এক লীলা অবতার আর গুণাবতার মন্নান্তর অবতার হ্যাঁ আর অবতার আর শক্তাবেশ অবতার তাহলে কয় রকম হলো ছয় রকম কী কী বোঝা গেল পুরুষ অবতার লীলা অবতার অবতার মন্নান্তর অবতার যুগাবতার আর শক্তাবেশ অবতার এই রকম তার মধ্যে মহাপ্রভু বলছেন আবার কৃষ্ণের যে বিশেষ লীলাগুলো আছে তার মধ্যে অসংখ্য বিভেদ যেমন কখন কখনও কৃষ্ণ বাল্য লীলা করছেন পৌগণ্ড হয় বিগ্রহের এগুলো ধর্ম লীলা করেন এত রূপে লীলা করেন প্রজনন্দ কখনও কুশি বাচ্চারূপে বাল্য পৌগণ্ড শিশু সব রূপে ভগবান এক একটা বয়েরূপে অনন্ত ব্রহ্মাণ্ডে কৃষ্ণের কিন্তু কৃষ্ণের যে স্বরূপের গৌরীগণ ভজনা করেন সেটি হচ্ছে ষোলো বৎসর বয়স নবকিশোর নটবধ সেইরূপটা নিত্য কিন্তু কৃষ্ণের বাল্য বাল্যলীলাও সত্য নিত্য। কিন্তু আলাত চক্রবাদ অনন্ত ব্রহ্মাণ্ডে এই মুহূর্তে এই এই যখন কথা বলছি আমি এই মুহূর্তে একটা কোনো ব্রহ্মাণ্ডে কৃষ্ণের জন্ম হলো আবির্বাব এই এখন যে আমি কথা বলছি বলবার সঙ্গে সঙ্গে কৃষের আবির্বাব কোনো একটা ব্রহ্মাণ্ডে অনন্ত ব্রহ্মাণ্ড এই কোনো ব্রহ্মাণ্ডে এই মতো কৃষ্ণ এখন কি করছেন কালিয়া দমন করছেন কালিয়াকে দমন করছেন এই মুহূর্তে কোন ব্রহ্মাণ্ডে তিনি রাসলীলা করছেন এগুলো তোমাদের অনুভব হবে না যতক্ষণ না উঠতে পার সেই জন্য সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে ভগবানের যে লীলা প্রত্যেকটা লীলাকে লীলা কিভাবে লীলা লীলাগুলো ভগবানের লীলা কি করে নৃত্য হয় কেউ অনুভব করতে পারছেন সেটাই মহাপ্রু উত্তর দেবেন সনাতন লীলা কি করে নৃত্য হয় দেখো আলাত চক্রবাদ অনন্ত ব্রহ্মাণ্ড আলাত চক্রবাদ অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে চলছে এইভাবে লীলা নৃত্য হয় লীলা এইভাবে নিত্য হয়ে থাকে সেই জন্য বলছেন অবতার স্বরবিদকার বললেন তারপরেও আবার ভগল মন্দির ভগবান শ্রীকৃষ্ণের লীলার মধ্যে আবার অনেক বৈশিষ্ট্য আছে রামচন্দ্র তো বাল্য লীলা করেননি আবির্ভাব হয়েছেন মধ্য দিনে রামচন্দ্র আবির্ভাব হলেন কৃষ্ণ ঠিক অপোজিট ও রাতির দু দিন বারোটা ও ঠিক উল্টো রাত্রির বারোটা এরও কারণ আছে অনেক চন্দ্রমা দুঃখ পেয়েছিল সূর্য আনন্দ পেয়েছিল কেন সেই সময় দিন বারোটায় আবির্ভাব হয়েছেন সূর্য এগো কত কত তোমার চিন্তা নেই আমি আনন্দ চিন্তা কিছু চন্দ্রমাকে আনন্দ দিলেন সূর্য বংশ চন্দ্রবংশ এই দুটোই বংশ এই দুটো বংশ থেকে যে জগৎ তুলিত শুনলে পরে আশ্চর্য কার্তিক মাসে শুনেছ এসব আলোচনা হয়েছি চন্দ্রবংশের কথা সূর্য বংশের কথা আলোচনা করেছে। পুনঃ পুনঃ শ্রবণ করবে করলে পরে মঙ্গল হবে প্রচুর মঙ্গল হবে অনর্গ কোনো অন্ন বাজে কথায় আপন গলার মালা সভাকারে দিয়া হ্যাঁ সবাকে কী বলছেন মহাপ্রভু বলছে সবাকে আজ্ঞা করে গৌ মানে কৃষ্ণ গাহকিয়া কি সয়নে কী ভোজনে কিংবা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহবতনে অন্য কিছু বলবেন সর্বদা কৃষ্ণ আর যদি কৃষ্ণ সংক্রান্ত কোনো কিছু বলতে হয় কৃষ্ণের সেবার জন্য সেটাও বলা যায় সেটাও আপত্তি নেই কিন্তু জড় কোনো বিষয়ের আলোচনা করবে না যদি বাঁচতে চাও মহাপু আজ্ঞা পালন করতে চাও তাহলে এক কথা জড় জগতের লোকগুলো জোর করে আসবে এখন এখানে ব্রত সময় সময় নেই অনর্গল এইগুলো না করলে পরে এতগুলো গ্রন্থের পারন আদি সব সব নষ্ট হয়ে যাবে অন্য কিছু কারণ না হরিকথা বলতে তো আনন্দই লাগে কিন্তু হরিকথা সময় মতো আলোচনা অনর্গল এমনি চলবে মনে সময় বার করে নিতে হবে ওগুলো সব সংখ্যা সব কিছু করতে হবে এই জন্যই অনেকে যাতে দুঃখ পান সেই জন্য বলছেন বাল্য পৌগণ্ড হয় বিগ্রহের ধর্ম হ্যাঁ এত রূপে লীলা করেন ব্রচন্দনন্দন অনন্ত অবতার যেটা আমি বললাম একটু আগে অনন্ত অবধার কৃষের নাহিগ গণন গণনা করা যায় শাখাচন্দ্র নাই করে দিক দর্শন শাখা চন্দ্র শাখাচন্দ্র কাকে বলে যেমন তুমি একটা গাছের কাছে দাঁড়িয়ে রয়েছ গাছের ফাঁক দিয়ে দিয়ে চন্দ্রমাকে দেখা যাচ্ছে ওই দেখ ওই দেখ ফাঁক দিয়ে দিয়ে গাছের ডালপালাগুলোর ফাঁক দিয়ে চন্দ্রমা দেখা যাচ্ছে ওই জন্য শাখা চন্দ্রের ফাঁক দিয়ে যেমন চন্দ্রমাকে দেখে বোকাল গণে এই ফাঁক দিয়ে দেখা যায় এটা একটা আলাদা চন্দ্রমা এটা আলাদা চন্দ্র অসংখ্য অবতার কিছু গণনা করা সম্ভব নয় শাখা চন্দ্র ন্যায় করে দর্শন প্রথমেই করে কৃষ্ণ পুরুষ অবতার কেন পুরুষ অবতার না করলে তো আর অন্য অবতার হচ্ছে না যত অবতারে বিশ্রামস্থল হলো সেই অবতার সেই অবতার থেকে অসংখ্য অবতার যদিও মূল। কিন্তু কৃষ্ণ মূল থাকলেও এই পুরুষ অবতার যে এসছেন পুরুষ অবতারের যে বিন্যাসটা এটা আগে বুঝে নাও তাহলে দেখবে এই যে পুরুষ অবতার থেকে অসংখ্য যে যে অবতারগুলো ব্রহ্মাণ্ডে সব তার থেকে প্রথমে করে কৃষ্ণ পুরুষ অবতার সেই তো পুরুষ হয় ত্রিবিধ পোকার একই কারণ অবসায়ী গর্ভদোক সাই আর ক্ষীরদো গোসাই তিন বিষ্ণুর কথা বলা হয়েছে অবতার পুরুষ অবতারেরা এরা সব ভগবানের সৃষ্টির বিষয়েতে সাহায্য করছেন স্বয়ংরূপ ভগবান কৃষ্ণ जे सबगुलते जा समय जीव गोस्मी जिस सब सिद्धान बोले से सुनने लोके अबा हो जाए अबा हो जाए माथाय ढुकब अनंत शक्ति मध्य कृष्ण तीन शक्ति प्रधान इच्छाशक्ति क्रिया शक्ति ज्ञान शक्ति नाम इच्छा शक्ति भगवान क्रिया शक्ति ज्ञान शक्ति यहाँ से की की बला लादी সঙ্গীত বলা হয়েছে হ্যাঁ ইত্যাদি সব বলা হয়েছে বিভিন্ন নাম দেয়া হয়েছে আর বলছেন লাদিনীর দ্বারে পোষণ করে সঙ্গীত হচ্ছে জ্ঞান না হলে সব রিলেশনের সম্বন্ধ আদি আর সন্ধিনী হচ্ছে তার সপ্রকটিত জন যা কিছু তা সদ অংশে হ্যাঁ আর আনন্দ অংশে লাদিনী আচিরংশে কী সংবি এরে জ্ঞান করিমানি জ্ঞান করিমানি তোমার যদি জ্ঞান না থাকে সম্বন্ধ না থাকলো পরিকল্প সব কিছু এইগুলো সব বুঝতে হবে চিরকাল বোকা থাকলে হবে না মূর্খের মতো পরে থাকবো গৌরী অমোড়ে পরিচয় দেবো তা হবে না বিভিন্ন জায়গায় যাবে সব জায়গায় গিয়ে বলতে হবে তত্ত্ব তবে তো বোঝা যাবে কি বা পেয়েছে সাধুগুরু বোঝতে হবে কী কী বা পেয়েছে সংসারী জীব সংসার থেকে আসতে পারছে না তাদেরকে সব বলতে হবে ল্যাচগুটিয়ে ঘরে পড়ে থাকলে হবে না তাদের সব তাদের থেকে কিছু নিয়ে এসে জগন্নাথের সেবায় তো দেবে এটা তো আছেই কর্তব্য তারপরে এক বড় কর্তব্য রয়েছে মহাপ্রভু যেটা বলেছেন সবার ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ উপদেশ করো বলো আপনারা কী করছেন এত কষ্ট পাচ্ছেন কৃষ্ণকে আপনারা ভজন করুন এইরকম এরকম বলতে হবে তাদের সেই বলছেন ইচ্ছা বলছেন ইচ্ছাশক্তি ক্রিয়া শক্তি জ্ঞান শক্তি নাম একটু আগে আমি বলে দিলাম সব কিছু ইচ্ছাশক্তি প্রধান কৃষ্ণের কৃষ্ণের আর কিছু নেই কৃষ্ণের খালি ইচ্ছা শক্তি বাকি যা কিছু সব বলরামে তাই নাকি কৃষ্ণের সব কিছু বলরামে বলরাম সব কিছু যা কিছু আছে সব কিছু ধাম পরিকর যা কিছু সব কিছু যা কিছু দেখছ সব কিছু ভগবানের আবাস আরাম উপাদান হ্যাঁ উপবিদ খরম ছত্র যা কিছু দেখছো সব উপকরণ সব বলরাম নিজেই ওই ওই রূপ ধারণ করছে যাই জন্য নিত্যানন্দ স্বরভ কী করতেন গৌরাঙ্গমুর সব কিছু সব কিছু যা কিছু গৌরাঙ্গমু নিত্য করছেন নিত্যানন্দ পেছনে পেছনে দৌড়াচ্ছেন গৌর আচার খেয়ে পড়বে সঙ্গে সঙ্গে ধরে ফেলবে যখন শিবাসের আঙ্গিনায় নৃসিংহদেবকে কোলে নিয়ে এরম শিবাস কাকে ভয় পাচ্ছিস তুই হ্যাঁ দরজা খোল খোলে যে দরজা ভেঙে যখন ঢুকলেন সেখানে ঢুকে জগন্ নৃসিংহদেবকে নিয়ে শালোগ্রামগুলোকে কোলে নিয়ে রামভায় বসলেন বিশ্বম্বরের বাড়ে তো এই যায় আর কি সিংহাসনগুলো হ্যাঁ সব নিত্যানন্দের অধিষ্ঠান না হলে সব ভেঙে পড়বে কেউ জগতের কেউ টিকতে পারবে না নিতায়ের চরণ ভজন করো ডাকো নিতাকে কেঁদে কেঁদে নিতাই করবেই নিতায়ের প্রতিজ্ঞা আছে তো নিতায়ের প্রতিজ্ঞা করেছেন নিতায় যে এই জগতের লোক যদি একবার একটু গৌর বলে ব্যাস হয়ে গেলো তাহলে আমি তাকে তার ব্যবস্থা করে হ্যাঁ নিত্যানন্দের প্রতিজ্ঞা আছে যদি একবার একটু বল অতব সংসার কি বলছেন নিত্যানন্দ বলছেন নিত্যানন্দের ভিত্ত বৃন্দাবন দাস থেকে তো বাজি কথা বলছেন না নিত্যানন্দ প্রতিজ্ঞা করছেন অতব সংসারাম বুদি তরণ দায় ময় দ্য টোটাল রেসপন্সিবিলিটি লাইঙ্গি আমার দায়িত্ব রইল নিত্যানন্দ বলছেন আমি তোমাকে এই ভবসাগর পার করে দেব কিন্তু তুমি গৌর বলো আমারে কিনিয়া লহ ভজ হরি খালি গৌর বলবে কি ব্যাস আর তোমাকে কি আমি তোমাকে পার করে দেবো নিত্যানন্দের প্রতিজ্ঞা তারপর তুমি ভয় পেয়ে বসে রয়েছ ব্যাপারটা কি বলো প্রতিজ্ঞা করেছে না। সেই নিত্যানন্দই ভিন্ন ভিন্ন সাধুগুরু বৈষ্ণবকে তোমার কাছে ভাই কি চল ভজন ভালো করে কত উৎসাহ দিচ্ছে মরার মতো পড়ে থাকার জন্য কি ভজন জীবন বল উৎসাহ পরম পুজোপাত ভক্তিযুদ্ধ মাধব গোস্বী মহারাজকে বহুপাত অবাক হয়ে বলতেন একে নাম দিয়েছিলেন কি বলে এই যে হয়দীব ব্রহ্মচারী একে বলছেন অগ্নি অগিরিতে যে আগুন বেরো হয় ভলক্যানিক এনার্জি বলক্যানিক এনার্জি জাপানের কাছে যে সমুদ্রগুলো আছে সে সমুদ্রের ভিতরে অগ্নিগর্ভে যে মুখ আছে ফোড়া যেমন মুখ হয় সেরকম মুখ আছে পৃথিবী থেকে গল মানে ঝলন্ত সেই লাভাগুলো এরাম উপরে উঠবে জাপান হচ্ছে ভূমিকম্পের দেশ সেই জন্য বেশিরভাগ সব বাড়িঘর সব আলাদা কায়দায় তৈরি আগে তো কাটের হতো এখন টেকনোলজি এত উপরে উঠে গেছে ওরা স্প্রিংয়ের ব্যবস্থা করেছে ভূমিকম্প হল এরকম দুলবে কিছু হবে না চীনা জাপানিদের বুদ্ধি বিশাল কিন্তু জড়ো বুদ্ধি অনেক বিশাল বুদ্ধি হ্যাঁ বিশাল টেকনিক সব জানে ওরা এই জন্য সেখানে বলছেন প্রতিজ্ঞা করে দিয়েছেন সেখানে বলছেন তোমাদের আর কোনো চিন্তা সংসার পার করে নেওয়ার দায়িত্ব আমার রইলাম কিন্তু একবার কিছু করো এই গৌরহরি বলে ডাকো এইভাবে দেখা গেলো আমাদের আশা আছে প্রচুর আশা আর এখানে বলছি ইচ্ছা জ্ঞান ক্রিয়াবিনা না হয় সৃজন ইচ্ছা শক্তি প্রধান কৃষ্ণা বলুন প্রধান বাসুদেবা না হয় তিনটে যখন যুগপথ তিনটে যখন যুগপদ এক জায়গায় হবে তখন তো সৃজন হবে সৃজন কখনো চুপচাপ বসে থাকলে হবে না তোমার ইচ্ছা আছে আমার কথাটা বোঝবার চেষ্টা করি তোমার ইচ্ছা আছে আর জ্ঞানও আছে কিন্তু তুমি ইন একটিভাবে বসে রইলো তাহলে কি ভগবানের রান্নাটা হয়ে যাবে হ্যাঁ আমি বসে থাকবো আমার ইচ্ছা আছে জ্ঞানও আছে কী করে রান্না করতে হবে জ্ঞান আছে হয়ে যাবে না ইচ্ছা জ্ঞান এবং ক্রিয়া তিনটে যখন তোমার জীবনে সন্নিবেশিত হয় হারমোনাইজ হয়ে যায় তখনই তুমি সেবা করতে পারো তাই কি না ইচ্ছা ক্রিয়া ক্র্যা ক্রিয়া জ্ঞান তিনটে যখন যুগপথ এক জায়গায় হবে তখনই তোমার কিন্তু বিভিন্ন রকম সমস্ত আসল সব দেখা সেই ইচ্ছা শক্তির প্রধান কৃষ্ণ কৃষ্ণের ইচ্ছায় সর্বকর্তা ইচ্ছায় কিন্তু কৃষ্ণ সর্বকর্তা ইচ্ছা আর কাউর সর্ব ইচ্ছা কৃষ্ণ হ্যাঁ আর জ্ঞান শক্তির প্রধান বাসুদেব অধিষ্ঠাতা আর ইচ্ছা জ্ঞান ক্রিয়াবিনা না হয় সৃজন ইচ্ছা জ্ঞান ক্রিয়া যারা সৃজন হবে না তিনের তিন শক্তি মেলি প্রপঞ্চ রচন তিনের এই তিনটে শক্তি যখন একত্রিত হবে তখন কি হয় প্রপঞ্চ দৃশ্যবপঞ্চব রচনা হবে বোঝা গেল শক্তি প্রধান হলো শঙ্কর্ষণ শঙ্কর্ষণকে আরেক রূপে বলা হয় অহং তত্ত্বের অধিদেবতা আর এই অহং তত্ত্বটা তুমি যদি বাজারের অহংকার ভাবতা তা নয় শুদ্ধ অহংকার কিন্তু অহংকার সেটাই কিন্তু ক্রিয়াশক্তি যদি আমি করব এই বুদ্ধি না আসে তাহলে তো করবে না সেই জন্য ক্রিয়াশক্তি প্রধান সংকর্ষণ বলরা। প্রাকৃত অপ্রাকৃত প্রাকৃত এবং অপ্রাকৃত সৃষ্টি করেন নির্মাণ প্রাকৃত অপ্রাকৃত যা কিছু সৃষ্টি আছে সব কিন্তু এই সংকর্ষণের করুণাই হয়েছে এমন কি যে অপ্রাকৃত জগতে যে গোলক ধাম যে ধামগুলো দেখবে এগুলো সব ভগবানের সংকর্ষন কিন্তু হ্যাঁ এইগুলো সব কিন্তু সংকর্ষণ অন্য কিছু ব্রহ্মসংগীতে আছে আমি আলোচনা আগেও করেছি কোন সময় আবার আলোচনা করব বলছেন এখানে অহংকারের অধিষ্ঠাতা কৃষ্ণের ইচ্ছায় গোলক বৈ সিজে হ্যাঁ চিতশক্তি দ্বারায় চিতশক্তির দ্বারাতে এই গোলক বৈকুণ্ঠের যদিও এটা নিত্য এটা কি করে হয় লোকে বোঝে না বলে একটা তো বোঝেন নিত্য আবার এগুলো সব দি সৃষ্টি দুটো কথা একসঙ্গে সৃষ্টি মানে আমরা বুঝি যখন সৃষ্টি এই কথাটা বুঝবো তখন এই মধ্যে একটা কনসেপশন চলে আসে যে তাহলে এটা এই এই ঠিক টাইম বাউন্ড একটা প্রোগ্রাম তাহলে এই সময় সৃষ্টি হয়েছে সৃষ্টি পর্যন্ত তা সৃষ্টি মানে একটা সময়কে কেন্দ্র করে এই সময় সৃষ্টি হয়েছে না এই জন্য বলে অপ্রাকৃতিক জগতের জন্য প্রাকৃতিক জগতের কোনো মেলাতে যাবে না প্রাকৃতিক জগতে মানে হ্যাঁ ও এই বস্তুটার সৃষ্টি হয়েছে ওই সময় তার মানে অমুক সালে ওই সময় কিন্তু আমি যে গোলকের বৃন্দাবনের সৃষ্টি এটা এরকম নয় এটা নিত্য বলছেন বলবা সময় নিত্যানন্দেই পরিণতি হয়েছেন এটা সৃষ্টি করেছেন হ্যাঁ সহস্র পত্তম কমলম গোকুলা মহৎপদম তৎকর্ণে কারম তামম অনন্তাংশ সম্ভবাহা হ্যাঁ আছে না ব্রহ্মসঙ্গীতা তাই এলো সব বোঝে বললাম তারা এই বলছেন বলছেন অহংকারের অধিষ্ঠাত কৃষ্ণের ইচ্ছায় গোলক বৈকুণ্ঠ সিজে চিতশক্তি দ্বারা তারপরেই উত্তর দিচ্ছেন মহাপ্রভু যদ্য বিবি এটা সৃজন করা যায় না নিত্য যদ্যবি অসৃত্য নিত্য চিতশক্তি বিলাস তথাপি শঙ্কর্ষণ ইচ্ছা তাদের প্রকাশ নিত্য রয়েছে প্রকাশ এই যে ধামেতে এই বিভিন্ন ধাম সপার স্বস্ত ধাম সভাপতারী এতে গৌরের কিছু করার নেই নিতাই নিয়ে আসছে সব নিতাই যে নবদ্বীপ ধাম সব নিতাই হ্যাঁ কাকে পেয়েছ কি নিত্যানন্দ চরণ ধরো আগে গৌর পরে মিতাইকে কাঁদতে হবে সেই জন্য যদি অশ্রী্য নিত্য চিৎশক্তি বিলাস তথাপি শঙ্কর্ষণ ইচ্ছায় তাহার প্রকাশ তার প্রমাণ দিলাম ব্রহ্মসংগীতায় আর মায়া দ্বারে সৃজে তেহ ব্রহ্মাণ্ডের গণ মায়া দ্বারে মায়াকে অবলম্বন করে এই যে বিষ্ণু ইক্ষণ হলেন ইক্ষণ কর্তা হলেন না গীতাতে ভগবান বলেছেন না ময়াধক্ষে নকৃতি চাচর চাচর এই যে উদ্যোগ যেমন আধান করল প্রকৃতির গর্ভে তারপর সৃষ্টি সব দেখা দিচ্ছে মহতত্বের কথা বলেছিলাম ওই যে প্রথমে স্বর্গ বিসর্গ মন্নন্তর ঈশান কথা নিরোধ মুক্তিরাশ্রয় হো ইত কথা হলো এই স্বর্গ কাকে বলে এই যে মহাতত্ব আদি বিকল বল আর একটু বলে দেবো স্মরণ করিয়ে দিতে ইচ্ছে করে মনে রাখতে পারে না এই যে এই যে বলছে যে স্বর্গ স্বর্গ কাকে বলে এই মহাতত্ব আদির যে সৃষ্টি এটা হচ্ছে প্রথমে সৃষ্টির প্রারম্ভিক যা কিছু ক্রিয়াকর্ম এটা হচ্ছে স্বর্গ আর বিসর্গ হল ব্রহ্মা যে সৃষ্টিটার দায়িত্ব নিল ভগবানের কিবাদে বিন্যাস সব জি সব কিছু এইটা হচ্ছে ব্রহ্মা এটাকে বিস্বর্গ এগুলো উপলব্ধি করতে গুলে গেলে চল অখণ্ড ব্রহ্মচর্য পালন করতে হয় বা চালতা করলে হবে না তাহলে কী হবে সব কী আস্তে আস্তে গুরু বৈষ্ণবের কী সব ধারণ করবে কিন্তু এ সুদূরহ ব্যাপার দুরূহ ব্যাপার আমরা স্বপ্নে ভাবতে পারছি না কিন্তু সম্ভব অসম্ভব যদি হতো তাহলে বলতাম না সম্ভব কিন্তু দেখা যাচ্ছে না ওই সেখানে বলছেন মায়াদারে স্মৃজের তিঁহ ব্রহ্মাণ্ডের গণ জড়রূপা প্রকৃতি নহে ব্রহ্মাণ্ডের কারণ মায়াদারে কিন্তু ওই বলরাম সব সৃষ্টি করেছেন মায়াকে আশ্রয় করে পুরুষ অবতার হলো তারপর সেই পুরসভার ইক্ষণ করলেন মহাতত্ব হল বিভিন্ন অনেক প্রকৃতির প্রকৃতির যে ব্যালেন্স যেটা এটা বিকৃত হল প্রকৃতির ব্যালেন্স আমি বলেছিলাম আলোচনা তা যে তার যে প্রকৃতির যে গুণাবলী সতরজ তোমার বিক্ষিপ্ত হয়ে গেল এবার ক্ষোভিত হতে থাকলো শতগুণের বিকাত থেকে আধিকারিক দেবতা রজগুণের সব বলা আছে কেউ মনে রাখতে পারে তাহলে মায়াদারে দ্বারে সৃ যেতে হ্রহ্মাণ্ডের গণ আর জড়া প্রকৃতি নয় ব্রহ্মাণ্ডের কারণ যদি তোমরা মায়া যে জড়রূপা প্রকৃতি তাকে মহাপ্রেন অজগল স্তন ছাগলটার গলায় একটা এরকম মাংসপিণ্ড হয়েছে আর তাকে এরকম আর জোর করে দই দুইবার চেষ্টা কর স্তন নাকি আমাদের এটা কথা আছে আমরা বলতে এড়ে গড় এড়ে গরুকে টেনে দুলে কিছু হবে না এড়ে টেনে দুইলে কি দুধ বেরোবে হবে না সেই আমাদের এখন এই অবস্থা হয়েছে এড়ে বাছুরকে আমরা টেনে ধুইবার চেষ্টা করছি কিন্তু হলে কী এই জড়ো প্রকৃতি জড় হইতে সৃষ্টি নহে ঈশ্বর শক্তি বিনে জড়রূপা প্রকৃতি কিন্তু সৃজন করেননি যারা দেবীর আরাধনা করেছে তারা বলছেন মা গৈতন্যময়ী সব বলছে বলুক মুখ আছে তো বলবে আর দেশ স্বাধীন হয়েছে ট্যাক্স লাগে না পেমেন্ট করতে হয় না তো বলতেই পারে প্রথম কথা বললো ট্যাক্স লাগে না তারপর কথা দেশ স্বাধীন হয়েছে তারপর জীবসক বলতেই পারে এতগুলো সুবিধে পেয়েছে যা মুখে আসছে বল কে বলল অহিংসা পরম ধর্ম কে বলছে ছাগল কাটারাই ধর্ম এই যে যা বলে বলুক তো এখন আমরা তো তাদের কথায় স্বাস্থ্য যা বলছে কি অনুমোদন করতে হবে মানতে হবে জড় হইতে সৃষ্টি নহে ঈশ্বর শক্তি বিনে ঈশ্বর শক্তি বিনে সৃষ্টি হয় না তাহাতেই সংকর্ষণ করে শক্তির আধানে সংকর্ষণ শক্তির আধান করল মায়াদারের স্ত্রী যেহেতু ব্রহ্মাণ্ডের গণ হয়তো হয়ে হয়ে গেল ঈশ্বরের শক্তির সৃষ্টি করে প্রকৃতি ঈশ্বরের শক্তি পেয়ে তবে মায়াদেবী সৃষ্টি করছে এই যত সৃষ্টি দেখছ সব মায়াদেবী মায়াদেবী সব সামলাচ্ছেন সৃষ্টি স্মৃতি পলয় সাধন শক্তিরে কা ইত্যাদি ব্রহ্মসঙ্গীতে আছেন হ্যাঁ এগুলো ধর আদেশ পালন করে করছেন তারে বলছেন ঈশ্বরের শক্তি শক্তিতে সৃষ্টি কর প্রকৃতি লৌহ যেন অগ্নি শক্তি পায় দাহ শক্তি লৌহ তোমাকে বৈদ্য বলে দিয়েছেন যে তুমি এক কাজ করবে এই ঔষধটা নিয়ে যাও এই ঔষধ নিয়ে গিয়ে এরকম জলের মধ্যে ঔষধটাকে গুলবে বুঝেছো জলের মধ্যে একটা কাপে নেবে ঔষধটা নিয়ে জলে গুলবে গোলার পরেতে একটা লোহাকে গরম করবে বিশুদ্ধ লোহাকে লোহা এটাকে গরম করে আর লাল টকটকে হবে যেই লাল টকটকে হবে সেটা নিয়ে গিয়ে ওই যেটা আমাদের ওষুধ গুলেছ ছাঁক করে দিয়ে দেবে তারপরে ওটাকে দু মিনিট পরে খাবে এত সব নিয়ম বলে দিল বৈদ্য এখন তোমাকে কি করতে হবে লোহাকে গরম করলে তাহলে লোহাকে গরম করার পরে লোহা থেকে গরমের শক্তিটা তুমি ঔষধের মধ্যে নিলে তারপরে তোমার সেই শক্তিটা অ্যাক্টিভ হল বোঝা গেল এগুলোকে সব বলে অনুপান অনুপান হ্যাঁ মকর ধ্বজ তুমি যদি মধুর সঙ্গে খায় একরকম কাজ হবে মকর যদি যদি জলের সঙ্গে খাওয়া একরকম কাজ হবে ওই মকরধ্ব যদি দুধের সঙ্গে খায় একরকম কাজ হবে হয়ে কত রকম একই মকর ধ্বজ এগুলো সব চিন্তার উচিত ভাবতে পারবে না তালে এখানে দেখা যাচ্ছে লৌহ যেন অগ্নিশক্তি পায় দাহ শক্তি লৌহ যদি আমি ডক্টরকে লাল করে একটা দাজ্য পদার্থতে ডুবিয়ে দিই দপ করে চলে উঠবে কেন আগুন কোথাও আগুন দিনি দিই নি আগুন তো দিয়েছ লোহাকে আগুনে দিয়েছ সেই লোহা আগুনের শক্তিটাকে নিয়ে নিয়েছে এবার দাজ্য শক্তিটা লোহা নিয়েছ এবং তুমি এই গরম লোহাটাকে যদি এই এই দাজ্য পদার্থের সঙ্গে ইনফ্লেমেবল পদার্থের সঙ্গে ঠেকাও তো চলে যাও ডাইরেক্ট আগুন দেয়নি কিন্তু লোহাটাকে গরম করেছে ওই লালটাকে এনে এবার দিয়েছে আগুন আগুনটাকে তো ধারণ করেছে কে লোহা তো তা এইভাবে দেখা যায় যে এইভাবে মহাপ্রভু বলছে লৌহ যেন অগ্নিশক্ত শক্তি লৌহ যেন অগ্নি শক্তি পায়ে দাহ শক্তি ঠিক এই রকম ভাবে কিন্তু রামকৃষ্ণ এই বিশ্বের একমাত্র জনক ও নিয়ামক এইটি ভাগবতের দশম স্কন্ধে ইচ্ছে সে ছেচল্লিশ নম্বর অধ্যায় একত্রিশ নম্বর শোকে বলেছেন এ তো বিশ্বস্ব চেয়ে সাত বলছেন চে সাত ইমৌ পুরান এরাই হচ্ছে সেই পুরান পুরুষ দুজন দেখতে মানুষের মতো দুজন খেলছেন দুইজন এরা হচ্ছে পুরান পুরুষ অনাদিরাধি গোবিন্দ এই দুজন এইভাবে ব্যাখ্যা করেছেন দশ স্কন্ধে দশ স্কন্ধে সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চে অবতারে সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে মায়াচিত পরব্রহ্ম সবার অবস্থান বিশ্বে অবতরিত ধরে অবতার্ন মায়া আতীত পরব্রহ্মে সব নিজ প্রকষ্ট আছে নৃসিংহ বরাহ কুর্মদেব সব আলাদা আলাদা প্রকষ্ট আছে কিন্তু এই জগতে তিনি অবতীর্ণ হন রমণক বর্ষে কে আছে কিংপুরুষ বর্ষে রাম আছেন বিভিন্ন বর্ষে হ্যাঁ হয় শীর্ষ ভগবান মাথাটা ঘোড়ার মতো বেদকে উদ্ধার করেছিলেন কোন বর্ষে আছে সব আলাদা আলাদা ভাব আছে কাজী দেখা যাচ্ছে মায়তীত পরব্রহ্মে সবার অবস্থান আর বিশ্বে অবতরী ধরে অবতার নাম মায়া অবলোকিত অবতীর্ণ হইলা প্রথম পুরুষ অবতার সেরা ভাগবত জগ্রী জগ্রী হে পৌরষম রূপম ভগবান মহদাদি হি মহদাদি মহত্বী আস কলাম আদৌ লোক শেষয়া यही लोक सृजन करगते भगवान यद विलास कर आनंदमय सब कथा जब शुरू शेष नहीं आलोचना प्रसंगे परपर यह समस्त आलोचना करते थकब बांछा कल्पर्म शिखे पासिंदिंद पति नाम पावन भ्यो वैष्णव भ्यो नमो नम